দ্বিতীয় খণ্ড ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত সাধনা ও যোগতত্ত্ব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন বৃহস্পতিবার শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশে আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল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 আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মিটে। তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরে সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতকগুলি সৎকাজ করেছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা আছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার বলিলেন সাধন কি বরাবর করতে হয় শ্রীরামকৃষ্ণ বললেন না প্রথমটা একটু উঠে পড়ে লাগদে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলি কাটিয়ে গেলে তখন শান্তি কারু যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত যোগ ভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা ষটকাকল জানো মাস্টার বললেন আগে না দেখি নাই শ্রীরামকৃষ্ণ বললেন ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সঠাৎ করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই সেইরূপী হয়ে যায় নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না नीचे का मन ऊपर का ईश्वर नीचर काटाटी ऊपर काटार सहित एक हवार नाम जोग मन स्थिर ना हम जोग है ना संसार हाव मन रूप द्वीप के सर्वदा चंचल करीपटा जदि आदपे ना नड़े ठीक जोगे अवस्था हो जाए कमिनी का व्याघात वस्तु विचार कर মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নারী, বুড়ি কৃমি মুথ বিষ্ঠা সব। সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজস্বিকভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরবো আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সচ্চা জরির পোশাক পরলুম এরা মথুরবাবু আনিয়ে দিলে খানিক্ষণ পরে মনকে বললাম মুন, এর নাম সাচ্চা জড়ির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মুন, এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মনে ওঠে নাই সন্ধ্যা প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন যোগীর মন সর্বদাই ঈশ্বরীতে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নাম মাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো मणि बिल आज्ञा हमें चेष्टा करब जदि कौ पाई